শাকিক রহমতুল আলহি হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে মাসুদ ও আবু মুসা আশায়রি রদুল্লাহতাল্লাহ আনহু এর সঙ্গে বসা ছিলাম আবু মুসা রদুল্লা তাল্লাহ আনহু আবদুল্লাহ রদ্দুল্লাতলা আনহুকে বললেন কোনো ব্যক্তি জুনুবী হলে সে যদি এক মাস পর্যন্ত পানি না পায় তাহলে কি সে তাইমুম করে সালাত আদায় করবে না শাকিক রহমতুল্লা আলহ বলেন আবদুল্লাহ রদ্দুলাতহু বললেন এক মাস পানি না পেলেও সে তাইমুম করবে না তখন তাকে আবু মুসাহ বললেন তাহলে সুরা মাইদার এই আয়াত সম্পর্কে কি বলবেন যে পানি না পেলে পাখ মাটিতে দিয়ে তাইমুম করবে সুরা পাঁচ এবং আয়াত। নাম্বার তাল আনু জবাব দিলেন মানুষকে সেই অনুমতি দিলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছার সম্ভাবনা রয়েছে যে সামান্য ঠান্ডা লাগলেই লোকেরা মাটি দ্বারা তাইমুম করবে আমি বললাম আপনারা এই জন্যই কি তা অপছন্দ করেন তিনি জবাব দিলেন হ্যাঁ আপনি কি যে আমাকে আল্লাহ রসুল সাল্লাম একটা প্রয়োজনে বাড়ে পাঠিয়েছিলেন সফর আমি জুরুম্বি হয়ে পড়লাম এবং পানি পেলাম না এজন্য আমি জন্তুর মতো মাটিতে গড়াগড়ি দিলাম পরে আল্লাহ রসুল সলিমের নিকট ঘটনাটি বর্ণনা করলাম তখন তিনি বললেন তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল এই বলে তিনি দুহাত মাটিতে মারলেন তারপর তা ছেড়ে নিলেন এবং তা দিয়ে তিনি বাম হাতে ডান হাতের পিঠ মাসেহ করলেন এবং কিংবা রাবি বলেছেন বাম হাতের পিঠ ডানহাতে মাসেহ করলেন তারপর হাত দুটো দিয়ে তার মুখমণ্ডল মাসেহ করলেন আবদুল্লাহ রদুল্লাহ তাল্লা আনহু বললেন আপনি দেখেননি যে উমর রাদিল্লা তালা আনহু আমার রদুল্লাহ আনহ এর কথায় সন্তুষ্ট হননি ইয়ালহ রদ্দুল্লাহ তাল্লাহ আনহু আমাস রহমাতুল আলাহি হতে এবং তিনি সাকিক রহমাতুল্লা আলহিহতে আরও বলেছেন যে তিনি বললেন আমি আবদুল্লাহ রহু আবু মুসা রহু এর নিকট হাজির ছিলাম আপনি উমর রুহতে শোনেননি যে আল্লাহ রসুল সালু আলাই আমাকে ও আপনাকে বাইরে পাঠিয়েছিলেন তখন আমি জুরুমি হয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম তারপর আমরা আল্লাহ রসুল সাল্লু আলিয়া নিকট এসে এ বিষয় জানালাম তখন তিনি বললেন তোমার জন্য এই যথেষ্ট ছিল এ বলে তিনি তার মুখমণ্ডল ও দুহাত একবার মাসেহ করলেন